بسم الله الرحمن الرحيم بارونکو নামায় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু إن الحمد لله نحمده ونستعينه ونستغفره بالله من شرور أنفسنا ومن سيئات من يهده الله فلا مضل له ومن يضلله فمن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 يا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِلَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامِ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 فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وَشَرَّ الأمور محدساتها وكل محدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نبئ عبادي أني أنا الغفور الرحيم وإن عذابي هو العذاب الأليم عن أبي هرائلت رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم قاربوا وسددوا واعلموا أنه لن ينجو أحد منكم بعمله قالوا ولا أنت يا رسول الله উপস্থিত সম্মানিত বাতৃমন্ডলী আল্লাহ অত্যন্ত দয়াময় এবং রহমান রাহিম সেই দয়াময় রহমানুর রাহিমের অগণিত অগণিত প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ যিনি দুনিয়াবাসীর সকলের প্রতি সমান রহমান সকলের প্রতি সমান রহমান চাই আল্লাপের তা ইবাদত বা নাই করুক কেউ আল্লাপের ইবাদত আল্লাপ যেরকম ভাবে খানা পিনার ব্যবস্থা করেন দুনিয়াতে আলো বাতাস দান করেন তাকে অক্সিজেন বুক করতে দেন বিনা পয়সায় যত রকমের ফ্যাসলিটি দুনিয়াতে বসবাস করতে লাগে আল্লাপাক সমস্ত কিছু তাকেও দান করেন আর ওই ব্যক্তিকেও দান করেন যে আল্লাহ পাহের খুবই ফর্মাবর দান উত্তা কি পঠেসার তিনি সবার জন্য সমান রহমান আর অবনীত দুরুদ এবং সালাম বর্ষিত প্রেরণ করেছেন সেই নবীর সালাম বর্ষিত হোক আল্লাহ আলহি অ সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ পাক এর সাহান্দ এবং সানাহ এবং রসুল সাল্লি সাল্লামের প্রতি দুরু পাঠ করার পর আজকে আমার যে বক্তব্যের আলোচ্য বিষয় তা হল রহমত বর্ষণ আল্লাহ পাক কাকে করবেন কি ডালা সভাপতি সবার প্রতি রহমত দুনিয়াতে তো আল্লাহ পাক সবার সমান রহমান আল্লাহ পাক এই রহমান এবং রাহিম দুইটি নাম ধারণ করেছেন এর মধ্যে কি সমার্থক দুইটি সমসমার্থক বোধক শব্দ যার অর্থ করুণা করুণা করা কিন্তু তারপরেও এই দুইটি শব্দের মধ্যে কি সেটা পার্থক্য রয়েছে আর রহমান ও রহমান উদিয়া ওর রাহিমা পার্থক্য রহমান আল্লাহ পাক সমান রহমান আর রাহিম তিনি অসীম রহমান ওসীম করোনার আধার সেটা পরকালের জন্য রহমানের মধ্যে অনেক ব্যাপকতা রয়েছে রাহিমের মধ্যে খুসুসিয়াত রয়েছে যেটা কাফেরদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ আজকে আমরা অনেকে নামাজ পড়ি না আল্লাহর ইবাদত বন্দি করি না তাহার হুকুম পালন করি না তার সত্ত্বেও আমরা বড় বড় আশা নিয়ে বসেছি আল্লাহর রহমকারী তো সেই রহমত আল্লাহ পাক করবেন কি যদি আমাদেরকে মুক্তি না দেয় এরকম বড় বড় আশা নিয়ে বসে আছি যে আল্লাপাকের একশো বাঘ মোহাম্মত সেখান থেকে কি রেখেছেন রহমত সেই রহমতের এক বাঘ সারা দুনিয়াতে আল্লাহ আল্লাপ দান করেছেন সমস্ত দান করেছেন সেই এক বাঘ কত অংশ মানুষ পেল সমস্ত সৃষ্টি থেকে শুরু করে যত কীট পতঙ্গ আছে সমস্তর মাঝে সেই এক কে বন্টন করা হয়েছে তাহলে আমি আর আপনি কত লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে চলে গেছে এবং কত মানুষ আসবে সবাই সেই এক অংশ রহমত থেকে তাহলে এই যে রহমতের অংশ এইটুকু পেয়ে আমরা কি করি মানুষ সহ্য করতে পারে না কেউ বা ফ্রেনের মধ্যে মরে কেউ বা রেল বিভিন্ন এই সামান্য ক্ষুদ্রাংশ পেয়ে আর এত বড় অংশ বৃহৎ অংশ আল্লাপের নিকট রয়েছে বলে যে এই রহমত আল্লাপাক কি করবেন আমাদেরকে যদি নাই করেন না পাকের অনুগত শিলগান্দাদের জন্যই পরকালীন রহমত খাস আর পাক কাকে আল্লাপাকিম করবেন কি না আল্লাহবন্দি কি করে না আল্লাহ রসুলের খোঁজ খবরই রাখে না দুনিয়া আর দুনিয়া পেট পূজারই জিন্দগি যাপন করে এমন ব্যক্তিকে আল্লাহ পাক রহম করবেন এই জিনিসটি আজকে ক্লিয়ার করা হবে ইনশাআল্লাহ আজকের আলোচনায় আমাদের যদি পাক রহমত নাই করতেন তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না কেউ ঠিকই থাকতে পারতাম না তিনি আমাদের জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন সবকিছু ব্যাপক আকার আমাদের জন্য সমস্ত কিছু সার্বিক ব্যবস্থা দান করেছেন আল্লাহ রবুল আলমিন ইবাদত বন্দুকীর ক্ষেত্রে ইবাদত বন্দুকি গ্রহণীয় হওয়ার ক্ষেত্রে গ্রহণীয় নয় বরং ভালোবাসা আশা বয় ভালোবাসা ইবাদতের যে রোকন তিনটি তার মধ্যে একটি হল আশা আল্লাপাকে রহমতের আশা করতে হবে রহমতের আশা করতে হবে আজাদকেও ভয় করতে হবে আপনি বরং সংবাদ ক্ষমাশীল এবং করুণাময় একথাও আপনি জানিয়ে দিন যে নিশ্চয়ই আমার আজাব অত্যন্ত যন্ত্রণাদায়ক আজাব দুটি শুধু আমি রহম গফুর রহিম আমি ক্ষমাশীল আর করুণার আধার এই লক্ষ্য করে খালি গুনার্স বাড়াইতে থাকিও না আমি যখন ধরি শক্তভাবে দুইটি ডানাই ঠিক রাখতে হবে ইবাদতবন্দি করে রহমতের আশাও করতে হবে আর আল্লাপাক শাস্তিদাতা এজন্য গুণার ঠিকও বাঁচতে হবে আল্লাপাক আরেকটি আয়তের মধ্যে ঘোষণা করেছেন তোমার রব অত্যন্ত ক্ষমাশীল এবং করুণাময় যে সমস্ত অপকর্ম করো ওই সমস্ত অপকর্মের জন্য তিনি যদি তাহলে আজাব খুব ত্বরান্বিত করবেন তিনি বরং আল্লাহ পাক আজাব কে করেন না তার জন্য একটা নির্দিষ্ট টাইম রয়েছে তখন তিনি ধরবেন তিনি অত্যন্ত কম ক্ষমার আধার আমরা এই যে সমস্ত গুণা কাজ করি কবিরা গুণা করি আল্লাহ পাকের দুনিয়াতে কত রকমের হয় মোমেনরা তো করি বর্ধ অমুসলিমরাও করে এদের জন্য যদি তিনি পাপ এখনো একটা পাপের জন্য তিনি ধরতেন তাহলে আল্লাহ পাকেন না আল্লাহ বিচার হবে সমস্তের জন্য তাই আল্লাহ রাবুল্লা আলীনের অগণিত রহমত করুণার জন্য আমরা দুনিয়াতে বেঁচে আছি তিনি যদি করুণা না করতেন আমরা বাঁচতেই পারতাম না টিকতেই পারতাম না আজাব গোষে অংশ করে দিত আমাদেরকে আল্লা রাবুল্লা আলমিনের রহমত আমাদের আশা করতে হবে আমল যতই না করি না কেন তার সাথে সাথে রহমত অবশ্যই কামনা করতে হবে আবু হরাই রহদি আল্লাহ বর্ণনা করেন নবীকারিম সাল্লা সাল্লাম বলেন কীবু তোমরা এগিয়ে এসো আনুগুত্তের দিকে এগিয়ে আসো আল্লাহর হুকুম রসুলের তরিকার দিকে এগিয়ে এসো ওয়াসাদ তোমরা সিধা করো সঠিক করো আর এখান থেকে সঠিক করা তোমরা তোমাদের মধ্যে কেহই মুক্তি পাবে না তার আমলের মাধ্যমে জেনে রাখো কখনোই তোমাদের মধ্যে কেহই আমলের মাধ্যমে মুক্তি পাবে না তাহলে আমল করে লাভ কি হ্যাঁ আমল করে লাভ আছে তিনি তারপর ইয়া গম্মানি আল্লাহ যদি আল্লাহাকেন মরিয়ে না নেন আল্লাহল করমে স্ব অনুগ্রহে যদি আল্লাহ পাক যদি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে বেষ্টন করে না আনেন তাহলে তিনিও ক্ষমা পাবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে তার সজল করমে করুণায় আমাকে বেষ্টন করে না আনেন আমিও জানাতে যেতে পারব না সুতরাং আমলের উপর নির্ভরশীল হওয়া যাবে না সে আমি এত বড় আমি ছোটকাল থেকে নামাজ পড়তেছি সাবালক হওয়ার আগের থেকে যখন থেকে দাঁড়ানো শিখছি তখন থেকে পশ্চিম দিকে শ্রদ্ধা করা শিখেছি সিঁড়ি করে নাই করে নাই খালে বেজাল মুক্তা আমল করেছি ষাট সত্তর বছর হায়াত পেয়েছি আলহামদুলিল্লাহ আর কতবার যে রমজান এতে কাপ করেছি হ্যাঁ হজ লাইলাতুল কদর পেয়েছি অমুক পেয়েছি হজ আমরা তো বহুবার করেছি অনিত বার করেছি আলহামদুলিল্লাহ কিন্তু এটাই যে আমার জাননাতে যাওয়ার জন্য বহু কিছু হয়ে গেল তা নয় আল্লাহ রবীন্দ্র কি দিবে জীবনের সমস্ত আমল দিল কাজ হবে না তুই আল্লাপাকে রহমত দিদি তো কেহ নাজাত পাবে না রহমত পাবে কারা সবাই কি ডালা ঘরে রহমত পাবে না কতপয় লোকদের আল্লাহ তাতে অটল অবিচল থাকবে যারা আল্লাহর প্রতি ইমান এনেছে আর তাতে অটল অবিচল থেকে গেছে এই কথার উপর এটাই গোটা দিনকে গোটা শরীয় এর মধ্যে সামিল করা হচ্ছে গোটা আল্লাহ পাক মানে তার কিতাবের প্রতিছে নিষেধের কাজগুলি নিষেধ গুলি করেছে কাজের যে সমস্ত কার্য পরিণত করার বিষয় সেগুলি কার্য পরিণত করেছে এইগুলির উপর অটওয় এদেরকে আল্লাপাক এই মর্মে ঘোষণা করেছেন সুতরাং যারা নাকি আল্লাহর প্রতি iman এনেছে এবং তার রুকে ধারণ করেছে মজবুত ধারণ করেছে আল্লাহ আল্লাপের রজ্জুকে মজবুত ভাবে ধারণ করেছে কোরআন হাদিস আঁকড়ে ধরেছে ফাঁসাই হুম ফি রহমা ও বৈশ্রী আল্লাহ তালা তাদেরকে সিও রহমতে প্রবিষ্ট করাবেন এবং সিও করুণায় প্রবিষ্ঠ করাবেন আর তাদেরকে সরল সঠিক পথের দিকে পথ প্রদর্শন করবেন সরল সঠিক পদ দেখাবেন যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে আর সেটার উপর অটল মজবুত রয়েছে এদেরকে আল্লাপাক সরল সঠিক পদ দেখাবেন এদেরকে আল্লাপাক রহমতের মধ্যে প্রবিষ্ট করাবেন এই যে পয়েন্ট এই পয়েন্টের মধ্যে গোটা শরীয়ত গোটা সমস্ত কিছু এসে গেছে তারপরেও আল্লাপাকিমের মধ্যে একটু ভেঙ্গে ভেঙে বর্ণনা করেছেন অমুক ব্যক্তিকে পাক রহমতে মোত্তাকিকে আল্লাহকে প্রায় আল্লাহ পাক ভেঙ্গে ভেঙে বলেছেন আসুন সেই ভেঙ্গা ভাঙ্গা অংশের দিকে দুই নাম্বার আল্লাহ পাক যাদেরকে রহমত বর্ষণ করবেন কোরআন এবং সুননার অনুসরণকারী কোরআন সুন্নার উপর যারা প্রতিষ্ঠিত থাকবে অনুসরণ করবে बरकतमय कित नाजिल कर সুতরাং এই কিতাবের অনুসরণ করো আর তোমরা জীবন জীবনযাপন করো বেঁচে থাকো আল্লাহ না তোমরা রহমত প্রাপ্ত হতে পারো আল্লাহ বলেছি রহমত পাওয়ার জন্য তোমরা অনুসরণ করো এই কিতাবের কিতাব বলতে কিতাব আল্লাহ পাকের কিতাব পুরান এবং শুননা এটার অনুসরণ করো তাহলে যারা নাকি কিতাব এবং কোরআন এবং সুনার অনুসরণ করবে আল্লাহ রবুল্লা আলামিন তাদেরকে অবশ্যই রহমত নদিল করবে লাল্লা কোন তোর হামন যাতে তোমরা রহমতপ্রাপ্ত হইতে পারো এই লাল্লা অর্থ সম্ভাবনা নয় বরং নিশ্চয়ই তোমরা রহমতপ্রাপ্ত হবে আল্লাহ পাকের পক্ষ থেকে সম্ভাবনা মানে নিশ্চয় তার গ্যারান্টি তাহলে কোরআন সুন্নার অনুসরণ আল্লাহ রব আহমী যাতে আমাদের সকলকে যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখেন সুন্নার অনুসরণ করার মতো তৌফিক দান করেন আল্লাহর আনুগত্য যারা করবে আল্লাহর আনুগত্যকারীদের উপর এবং দিনের দায়ীদের উপর আল্লাহর নিজে আল্লাহর হুকুম মেনে চলে এবং অন্যকেও কেউ আহ্বান করে এদেরকে আল্লাহ পাক নিজে আমল করে অন্যদেরকে দাওয়াত প্রদান করে দাওয়াত প্রদর্শন করে মানে দিনের দায়ী ইলা এদেরকে আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন সুরাজে আল্লাহ পাক একাত্মারতে ঘোষণা করছেন ওমুখন ওমুখি জুতিহম ইন্ এখানে বলেছেন যারা পুরুষ এবং মোমেন মহিলা বাঘ হোম আউলিয়া উপাদ এরা একে অপরের বন্ধু কি হিসাবে তারা বালো কাজের আদেশ করবে ওয়ান হাওনা নীলকার মন্দ কাজের নিষেধ করবে এক অন্য মোমেন মোমেনের খায়ের খাই হওয়ার দিক থেকে তারা বন্ধু কল্যাণের দিকে উৎসাহ করার দিকে তারা বন্ধু কি মৌনা আবার নামাজ হবে রহমত প্রদর্শন করবেন ইন্ন হাকিম নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্ত এবং মহাবিজ্ঞানময় আল্লাহ সুরা আলিম রানের একশো বত্রিশ নম্বর উষ্ণা করেছেন আল্লা করি অরুণাচুল এবং রাসুলের আনুগত্য করো লাল্লা কুমতুর হামন যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো তাহলে আল্লাহ এবং তার রাসুলের অনুগত্য যদি আমরা করি শর্ত সাপেক্ষ নয় বিনা শর্তে যে আমার ইমাম এটাকে সাপোর্ট করেছেন এই হাদিসটাকে বরং বিনা শর্তে আমার ইমাম কে বলেছে না বলেছে সেটা মোহাম্মদ রসুল সাল সাল্লাম এর কথা এটি আমি তার উন্মত এজন্য আমি এটার অনুসরণ করি বিনা শর্তে আর উনি এটি করেননি তিনি অপছন্দ করতেন এজন্যই আমি এটি করি না এই যদি হয় আমাদের ইত্তেবা ইত্তেবার হালত আল্লাহ রহম করবেন আর যদি আর আমরা বাস্তবিক পাক্ষে যারা দেখতেছি যারা শর্ত সাবেক্ষে অনুসরণ করে তাদের মধ্যে কত বাধা বিপত্তি কত দল উপদলে তারা বিভক্ত হয়েছে এটা রহমতের নিশানা নয় রহমত থেকে বঞ্চিত হওয়ার নিশানা তারা রহমত থেকে দুনিয়া থেকেই দুনিয়াতেই বঞ্চিত হচ্ছে তারা ফাটলের মধ্যে লিপ্ত হচ্ছে আল্লাহ তাহলে আমাদেরকে বিনা শর্তে রসুল সাল্লামের ইতেবা অনুসরণ করার মত আল্লাহ ও পরকালের বিশ্বাস আল্লাহ এবং পরকালে বিশ্বাসকারী এবং দানকারী ফরজ দানকারী হোক অথবা নফল দানকারী হোক এদেরকে আল্লাহ পাক রহমত প্রদর্শন এদেরকে আল্লাহ পাক রহমত করবেন অনুগ্রহ তার আচ্ছাদন করবেন এই মর্মে আল্লাহ তালা ঘোষণা করেছেন বেদুইনদের মধ্যে থেকে কিছু লোক মিনাল আর বেদুইন যারা মরুভূমিতে থাকে এইরকম বেদুই মরুভূমি যা কিছু আছে বকরি হোক অন্যান্য খেতি মাঝরার জিনিস হোক যা কিছু আছে ছোটখাটো জিনিস অন্যতম জিনিস সেগুলি তারা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে এর দ্বারা কি আশা করে আশা করে আল্লাহ রাবুল আলমিনের নৈকটু কুরভাত আল্লাহ আশা করে আল্লাহ এবং রাসুলের দোয়ার আশা করে আল্লা সাবধান জেনে রাখো হুশিয়ার ইন্দে দান শোদ্ধা করলো এটা তাদের জন্য নৈকট্যের কারণ হবে এটা তাদের জন্য নৈকট্য হবে আল্লাহ তাদেরকে রহমতের মাধ্যমে ডাকে কেনবেন আচ্ছাদন করবেন রহমতের মধ্যে আল্লাপ প্রবিষ্ট করাবেন তাদেরকে দাখিল করবেন প্রবিষ্ট করবেন ইন্দির রাহিম আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাসীল এবং করুণাময় পাঁচ নম্বর পয়েন্টে যারা সালাত আদায় করবে এবং জাকাত আদায় করবে তাদেরকে পাক রহমত দান করবেন তাদেরকে পাক রহমত করবেন সুতরাং বেনামাজি যারা আছে অর্ধ নামাজি হয়ে আধা নামাজি অথবা বদনামাজি হয়ে রয়েছে বেদাতি নামাজি হয়ে রয়েছে বদনামাজি রয়েছে নামাজি তো নামাজি কিন্তু বদনামাজি হয়ে রয়েছে এদের বড় দুর্ভোগ আছে দুনিয়াতে দুর্ভোগ আছে পরকালেও দুর্ভোগ হওয়ার সম্ভাবনা খুবই এদেরকে আল্লাপাক রহমত করবেন না যারা পাক তাদেরকে রহমত প্রদর্শন করবেন না কারণ তোমরা নামাজ প্রতিষ্ঠা কর সালাদ প্রতিষ্ঠা কর জাকাত প্রদান কর আল্লাপাক আল্লাহ এবং তার অবশ্যই কায়ে করতে হবে পাঁচ টাইম সময় মতন যেখানে আল্লাহ পাক বলছেন সেখানে সালাদ কায়ে যে সমস্ত শর্ত আছে সেই সমস্ত শর্ত পুরা করেই সালাত আদায় করতে হবে আল্লাহ পাক জাকাতের কথা জাকাত প্রদানকারীর উপর সেইগুলির মধ্যেই জাকাত দিতে হবে জাকাতের ক্ষেত্রে নবীর তরিকা অনুসরণ করতে হবে আমার মন চাইল দশ টাকা জাকাত আসলো টাকার জাকাতের কাপড় কিনে দিয়ে দিলাম এগুলো ইসলামের তরিকা নয় আপনি তাদেরকে টাকা দিয়ে দেওয়ার জন্য তা টাকা দিয়ে জাকাত পরিশোধ করতে হবে সুতরাং গরিবকে টাকা দিয়েই দিতে হবে তার তা করবে আপনাকে আমাকে সেখান থেকে পদ্মারি করে কাপড় কিনে দেওয়া অন্যান্য কিছু কিনে দেওয়া এটা সমীচীন হবে না কোনদিন মুত্তাকিদের উপর ছয় নাম্বার মুত্তাকিদের উপর আল্লাহ রবুল্লা আলামিন রহমত বর্ষণ করবেন সুরা আর তেষট্টি নাম্বার আয়তাল্লা ঘোষণা করেছেন আজিবি তুম তোমরা কি আশ্চর্য বোধ করতেছ নাকি যে তোমাদের মধ্য থেকে একজন সতর্ককারী একজন তোমাদের রবের পক্ষ থেকে একজন উপদেশবাণী নিয়ে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে একজন সতর্ক সাবধানকারী এসেছে তোমাদের মধ্য থেকে একজন লোক মানুষের মধ্য থেকে একজন লোক এতে কি তোমরা আশ্চর্য বোধ করতেছ লিউনজিরাক যিনি তোমাদেরকে সতর্ক সাবধান করবেন ওলিতাত্তাকো আর তোমাদেরকে ভয় প্রদর্শন করবেন ওনা আল্লাহ কুন্ত তোমরা লিউনজিরা যাতে তোমরা সতর্ক সাবধান হও সতর্ক হও তোমাদের মধ্যে থেকে একজন লোক তোমাদের মধ্যে থেকে একজন লোক তোমরা সতর্ক সাবধান এবং তোমরা ভয় করো রহমত প্রাপ্ত হো সুতরাং মুক্তাকি হোক পর তাহলে মুক্তাকি পরহেজগার যদি হই আর হারাম নাজাজ থেকে যদি আমরা বেঁচে থাকি সতর্ক সাবধান হই আল্লাহ নাভরমানি থেকে যদি আমরা বেঁচে থাকি সতর্ক সাবধান হই এরকম ব্যক্তিদের উপর আল্লাপাক রহমত বর্ষণ করবেন এই মর্মে সুরাইয়াসিনের মধ্যে আল্লাহ পাক আরেকটি আয়াতে ঘোষণা করেছেন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ ভয় করো ইত্তাকু তোমরা বেঁচে থাকো ভয় করো মা বাইনা সামনে ও মা পিছনে লাল্লা কুম তুর হামন সামনে পিছনে বলতে কি বোঝানো হয়েছে সামনের জিন্দিগি নাফরমানির থেকে বেঁচে থাকো তাকেও বেঁচে থাকো খালফা পিছনের থেকেও বেঁচে থাকো পিছনে বেঁচে থাকো পিছনের জন্য করো। যে সমস্ত আমল আমরা সামনে করব সেগুলি নাফরমানির থেকে বেঁচে থাকবো পিছনে যেগুলি করছি তাদের নোমায়ন করবো লুম তোর হামন যাতে আমরা তোমরা রহমত প্রাপ্ত হতে পারো তবা ইস্তেফার উপর আল্লাহ করবেন এই মর্মে লোকেরা যারা ইমান এনেছে আমার আয়াতের উপর ফাকুন সালামুম তখন আপনি বলুন আসসালাম কাতাবারবুকুমা রহমান তোমাদের রব তার নিজের উপর রহমত প্রদর্শন করা কে নিজের উপর বিধিবদ্ধ করেছেন অতপর সে তবা করল সংশোধন করে নিল এসলা করে নিল এবং নিজেকে সংশোধন করে নিল তবা করল নিজেকে সংশোধন করে আল্লাহ নিল্না তার জন্য কি হবেন অত্যন্ত ক্ষমাশীল এবং করুণাময়শীল হবেন করুণাকারী হবেন যারা তবা আল্লাপাক এই তবাকারীদের উপর রহমত প্রদর্শন করবেন এটা নিজের উপর বিধিবদ্ধ করে নিয়েছেন আল্লাপাক অবশ্যই করবেন এর জমানায় লোকেরা খুব বেশি বেশি আজাব চাইতে শুরু করলো আরে তুমি খালি বার বার বলো আজাব আসবে আল্লাহর গজব আসবে ওই কোন কিছু তো দেখতেছি একটু নিয়ে আসো আজাব তখন বললেন হে লোক সকল তোমরা কেনা করছ মন্দের উপর ভালো কাজ না করে খারাপ কাজ করতেছ মন্দ চার ভালোর পূর্বে তোমরা কেন মন্দকে ডেকে নিয়ে আসছ তারাহুরা কেন করছ কেন মুজিল করছো লাউলা ফিরুন তারা যদি আল্লাপের কাছে ইস্তেক ফার করছোনা তাস্তা ফিরুন আল্লাহ আল্লাহ করছি কেন ইস্তেক ফার না। লা কিন্তুর হামুন যাতে তোমাদেরকে রহম করা হয় ইস্তেক করো আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও বেদবন্দি কি করো তাহলে ক্ষমা করা হবে করেছ পাপ অন্যায় অবিচার করে আল্লাপাকের সীমালঙ্গন করে রসুলের সীমালঙ্গন করে এই তাপ না করে নিজের উপর জুলুম করেছ লাহমতিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না যদি আমরা তবা করি আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনা খা মাফ করে দিবেন। ইমানদার ও ন্যাক আমলকারী আট নাম্বার পয়েন্ট ইমানদার এবং ন্যাক আমলকারীদের উপর আল্লাহ পাক রহমত প্রদর্শন করবেন যারা নাকি ইমান এনেছে এবং কাজ করেছে সমূহ করেছে সোয়ালি হাত একটা নেকাজ নয় অগণিত অনেক কাজ করেছে যতনেক কাজ আছে সমস্ত নেক কাজ করেছে ইমানেরকম ইমান সাহাবেক রাম এনেছেন ওই রকমের ইমান আনতে হবে আর সওয়ালে হাত হলো ওই রকম ন্যাকামল যে সমস্ত ন্যাকামল নবী করিম সাল্লা সাল্লাম থেকে সিল লাগানো নবী করিম সাল্লামের তরিকায় ভালো কাজ করা ওই কাজগুলি আমরা যখন করব অবশ্যই আল্লাহ পাক রহমতের মধ্যে আল্লাহাক আমাদেরকে প্রবিষ্ট করাবেন নয় নাম্বার পয়েন্ট যারা নাকি চুপ করে কোরআন পাঠ শুনবে চুপ করে পড়া শুনবে তাদেরকে আল্লাহ রহমত দান করবেন রহমত প্রদর্শন করবেন যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয় কোরআন তেলামাত করা হয় তোমাদেরকে তোমাদের সামনে ফাস্তানি হউ ইস্তেমা করো কান না গিয়ে শোনো মনোযোগ সহকারে শোনো কোরআনের জন্য মনোযোগ আকর্ষণ করো ওয়াঞ্চিত আর চুপ করে থাকো মনোযোগ দিয়ে শুনতে হবে আর চুপ করে থাকতে হবে লাল লাখুন তুর হামুন যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো যদি এই আমলটি আমরা করি আল্লাহ পাকের রহমতের আওতায় আমরা চলে যাবো এরপর দশ ন হিজরত কারি সেটা দিন দিন পালনের উদ্দেশ্যে ধর্মকর্ম রক্ষার্থে নিজের দেশ ত্যাগ করেছে মাতৃভূমি ত্যাগ করেছে এলাকা সারতে হয়েছে এরকম ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রহমত প্রদর্শন করবেন এদেরকে আল্লাহ রহমত করবেন আল্লাহর পথে জিহাদীদের উপর আল্লাহ রহমত প্রদর্শন করবেন এই মর্মে সিরাপাড়ার দুইশ আঠারো নম্বর আয়তাল ঘোষণা করেছেন নিশ্চই যারা ইমান এনেছে এই সমস্ত লোকেরা আল্লাহর রহমত এ করতে পারে আল্লাহ তরুণাময় জিহাদের যে সমস্ত কানুনগুলি রয়েছে জিহাজের যে সমস্ত বর্তমান প্রচলিত শান্তি স্থাপনকারী জমিনের মধ্যে করাকারী নয় শান্তি স্থাপন করে শান্তির কথাবার্তা বলে যারা জগড়া বিবাদের পথে আহ্বান করে না মারামারি হানাহানি করে না শান্তির দিকে আহ্বান করে এহসান করে মানুষের প্রতি কষ্ট দেয় মানুষকে এবং কষ্ট দেনা না আল্লাহ পাক কে কষ্ট দেয় নাহসান করে সর্বত্র এহসান করে আল্লাহর সাথে করে সাথে করে সাথে যেভাবে তাদেরকে বিশ্বাস করা দরকার সেইগুলি এইভাবে এহসান করে মানুষকে এহসান করে সমস্ত সৃষ্টিজীবীর উপর যারা এইগুলি করে জমিতে শান্তি স্থাপন করে এবং বৃহৎ অর্থে এহসান করে আল্লাহ তালা তাদেরকে রহমত দারাতন করেন এই মর্মে সুরা এই মর্মে আল্লাপা ঘোষণা করেন যদিনা আল্লাপাক ইবাদুলি কবুল না করেন যদি না পাক আমাকে এই সমস্ত জিনিস ক্ষমা না করেন যে সমস্ত গুণা করেছি যদি না ক্ষমা করেন আমাকে যদি ধরে ফেলেন এই ধরোটা আশঙ্কাবোধ করো খান um এবং আশা করো যে তিনি আমাকে ক্ষমা করবেন এই ধরনের আশা পোষণ করো তিনি তোমাকে অন্তর্ভুক্ত করবেন এরকম আশা করো জান্ন করবেন এরকম আশা করো নিশ্চয় আল্লাহ রহমত মোহসিন ব্যক্তিদের জন্য অত্যন্ত নিকটবর্তী যারা সৎ কর্মশীল যারা করে কষ্ট দেয় না ইচ্ছা করে না এদেরকে পাক শীঘ্রই আল্লাহর আল্লাহ রব রহমত অত্যন্ত আসে পারাপ যেখানে জগড়া বিবাদ লাগছে কিন্তু সেটা মীমাংসা করতে পারে কিন্তু ইন্ধনযুগিয়ে সেটাকে আর বড়না করা মীমাংসা করে দেওয়া সহজ সংক্ষেপে তাদের মাঝে ফয়সারা করে দেওয়া এরকম কাজ যারা করবে সংশোধন করো মীমাংসা করে দা তোমাদের বাইদের মাঝে কারো জুলুম করোনা আল্লাহ পাক ভয় করো পাক তোমার ফয়সালা দেখতেছেন তারা দুইজনই সম্মত তোমার ফয়সালা মানবে সুতরাং ইনসাফ করা আদল ইনসাফ সাথে বিচার করতে হবে এই জন্য এই ক্ষেত্রে আল্লাহ পাককে সাক্ষী রক ভয় করো যদি আল্লাহ সিও রহমত দান করবেন ১৩ নম্বর মানুষের উপর দয়াকারী মানুষের উপর যেমন একটি দয়া এহসান করবে পাক তার উপর করবেন দয়া করবেন আল্লাপাক ওই ব্যক্তিকে রহম করবেন না যে ব্যক্তি মানুষকে রহম করে না মানুষকে দয়া করে না নিষ্ঠুর আচরণ এদের আল্লাহ পাক এমন নিষ্ঠুর প্রকৃতির মানুষকে আল্লাহ করবেন আমরা রাস্তাঘাটে চলতেও দয়াশীল হওয়া যায় আমি ড্রাইভিং করাইভিং করছি এনটিগেটার দিলাম না আরেকজন লোক ওইখানে খাড়ি আছে রাস্তা ক্রস করবে সে ডান দিকে যাবে আমি এনটিগেটার দিলে কিন্তু সিধা চলে যেতে পারতো একজন লোক সিধা আসতেছে আরেকজন আমি এখন বাম দিকে যাইব আমি ইন্ডিকেটার দিলাম না তাকে কষ্ট দিলাম সে দাঁড়িয়েছে অথচ দিলাম সর্বক্ষেত্রে আছে আপনি যে যেখানে আছেন যে যে পজিশনে আমরা সেখানে সান করতে পারি বিচার দিবসে চেহারা উজ্জ্বল ব্যক্তি পরকালীন ব্যাপার যারা যাদেরকে পরকালে উজ্জ্বল করবেন তাদেরকে আল্লাহ পাকেন আল্লাপের রহমত দ্বারা জান্নাতি প্রবিষ্ট করাবেন পরকালে যাদের চেহারা উদ্যম হবে চেহারা উজ্জ্বল হবে ওয়ামাদি নব্দ যাদেরকে আল্লাহ পাক পরকালে চেহারা উজ্জ্বল আলোকিত রৌশন করবেন উজুহা হুম তাদের চেহারা ফফি রহমতিল্লা তারা আল্লাহর রহমতে প্রবিষ্ট হবে হুম ফিহা খালিদুন আর তারা জান্নাতের মধ্যে অনন্তকাল সেখানে থাকবে পরকালীন রহমত পরকালীন রহমত দুনিয়াত এই তো গেল দুনিয়ার রহমত দুনিয়াতে রহমত এরা বিশেষ রহমত এই যে চোদ্দটি আলোচনা গেল এই চৌদ্দটি পয়েন্টের মাধ্যমে যারা আমরা এর মধ্যে আমল প্রবিষ্ট করতে পারবো এইগুলি আমরা বাস্তবায়ন করতে পারবো চৌদ্দ পয়েন্ট আমরা বাস্তবায়ন করতে পারবো তাদেরকে আল্লাপ দুনিয়াতে রহমত করবেন মানে দুনিয়াতে টেনশন মুক্ত জীবনযাপন করবেন দুনিয়াতে বড় বড় বালামসিব থেকে তাদেরকে হেফাজত করবেন এবং বালো নেকির তাদেরকে উদ্বুদ্ধ করবেন নেবেন দেখিয়ে দেবেন জন্য সহজ করে দিবেন এই ধরনের এবং পরকালে তাদেরকে বিশেষ রহমতে পাক তাদেরকে ক্ষমা করে দিয়ে জান প্রদর্শন করবেন পরকালীন রহমত কাজের জন্য পাক এই যে একটি পয়েন্ট একটি আয়াত সুরাত আয়াত পরকালীন রহমত এর মধ্যে একমাত্র মোমেন মুি এদেরকে সামিল করবেন এখান থেকে বাদ করে যাবে বদনামাজিরা বাদ করে যাবে বাদ করে যাবে সবাই বাদ করে যাবে আমি আলোচনা করে শেষ করবাদ এই দুনিয়াতে আমাদের জন্য ভালো বিধিবদ্ধ করুন আমার আজাবু মান আশা আমার আজাব আমার শাস্তি আমার পাকড়াও যাকে আমি ইচ্ছা করি তাকে স্পর্শ করি আমার রহমত দুনিয়াতে এই দুনিয়াতে আজাব গজব যা কিছু আছে আমি যাকে চাই ইচ্ছা করলে দুনিয়াতে পাকড়াও করি আমি যাকে ইচ্ছা করি তাকে পাকড়াও করি একই রকমের পাপ করছে আরেকজনের পাকড়াও করেন না তিনি মান আসা যাকে আমি ইচ্ছা করি একে আল্লাপাক ইচ্ছা করছেন না তাকে করেননি ধরেননি ওয়াসিয়া ও রহমতি আমার রহমত ওয়াসিয়া সাহি সমস্ত কিছুকে ব্যাপিত যেখানে আছি আমরা যেখানে থাকি না কেন আল্লা রহমতে আমরা সেখানে টিকে আছি সেখানে আল্লাপাকের অনুগ্রহ আমরা দয় সুতরাং আল্লাহ কে বলে দিলে চলবে না সর্ব অবস্থায় আল্লাপাক স্মরণ করতে হবে সকল অবস্থায় জিকিরাজ গুলি আমাদের কার্যক্রম নফল জিকিরাজ গুলি আছে সেগুলি আমাদের বেশি বেশি আমাদেরকে আল্লাপাকে স্মরণ করতে হবে সেগুলি জিকিরাজ করতে হবে আচ্ছা লিপিবদ্ধ করব। কাতাবা, কাতাবা করা বিধিবদ্ধ করা ফাঁসা আক্তবুহা অচিরেই আমি তা বিধিবদ্ধ করবো লীল্লাদিনে তা কোন রহমত প্রদর্শন করা দুনিয়াতে আমি যাকে ইচ্ছা রহমত করি যাকে ইচ্ছা পাকড়াও করি যাকে ইচ্ছা ছেড়ে দেয় থেকে আনুগত্য গুলি করবে বেঁচে থাকার গুলি কাজ করবে হারাম নাজ থেকে বেঁচে থাকবে এই সমস্ত মুত্তাকিদের জন্য আমি বিবদ্ধ করে দিব পরকালীন রহমত এবং জাকাত প্রদান করবে যারা সমস্ত আয়াতগুলিকে বিশ্বাস যারা করেছে সেই অনুপাতে আমল যারা করেছে তাদের জন্য আমি পরকালীন রহমত বিধিবদ্ধ করে দেব আল্লাহ রবুল আমাদের সকলকে পরকালীন যেই রহমত সেই রহমত হাসিরের জন্য যতগুলি উপায় উপকরণ আছে সমস্তগুলি আমাদেরকে করে তার উপযুক্ত আল্লাহ পাক আমাদের রহমতের মধ্যে প্রবিষ্ট করান আমাদের পিতা রহমতের মধ্যে প্রবিষ্ট করান আমিন আল্লাহ পাক আমাদের এলএম আমলে বরফত দান করুন এবং দুনিয়ার যে সমস্ত ভেদনাফাদ আছে সেগুলি থেকে আমাদের হেফাজত করুন আমাদের এলএম এর প্রতি আগ্রহ বাড়িয়ে দিন আমলের প্রতি সকলকে হেফাজত করুন আসসালামাইকুম রাখা